বাংলা মানবতা সমাধান যে প্রান্তে বসে এই মুহূর্তে দেখছেন আপনাদের সবাইকে মুবারক জানাচ্ছি আমরা সবাই মিলে আলোচনা করতে চাই কবিরা গুনা সম্পর্কে যাতে করে রব্বুল আলমিনের অনুগ্রহে দুনিয়ায় আমরা হতে পারি ধন্য আর পরকালে জাহান্ন নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা কবিরা গুণাগু থেকে সবিরা গুণাগুলো ক্ষমা করে দেবেন এবং তাদেরকে জান্নাতে মুদান সম্মানজনক অবস্থানে তাদের জন্য তিনি ব্যবস্থা করে দেবেন আল্লাহ আমাদের সকলকে তো ফিকদিন আমিন তবে কবিনাগুলো সম্পর্কে আমরা কে কদ্দুর জানি বড় গুণা কে কদ্দুর জানি আর এই জন্যে আমাদেরই প্রয়াস যাতে করে পরস্পর আলোচনা করে নিয়ে নিজেরা জেনে নিতে পারি কবিরা আর এর থেকে বেঁচে থাকতে পারি সকলে সুখী সমৃদ্ধ হওয়ার জন্যে যথার্থ ই রব্বুল আলমিনের গুলাম হওয়ার জন্যে এবং তার প্রিয়তম হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলিহি ওসাল্লামের যথার্থ উম্মত হওয়ার জন্যে প্রিয় বন্ধু আজকে একটি কবিরাগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তা হলো জাদু টোনা করা আরবিতে বলে স্যার বাংলায় বলে জাদু যদিও আমরা বাংলায় বলতে গিয়ে শুধু জাদু শব্দ দিয়েই বলি না জাদুর সাথে টোনাও বলি জাদু টোনা তার মানে বিভিন্ন ধরনের অবাস্তব এবং তুচ্ছ বিষয় দিয়ে কখনো কখনো অশরীর স্পর্শের মাধ্যমে কোনো মানুষকে ক্ষতি করার জন্যে যে অপচেষ্টা তার নাম জাদু আর যেহেতু টুনার মাধ্যমে হয় তাই বলা হয় জাদু টুনা যদিও কর এবং সন্না এই ব্যাপারে স্পষ্টতা আমাদেরকে জানিয়ে দিয়েছে এই পৃথিবীতে সেইদিনা সুলেমান আলী হিসালসালামের সময়ে প্রথম জাদুর চর্চা শুরু হয় যদিও শয়তান শয়তান এই জাদু শিক্ষা দিয়ে শয়তানের দ্বারাই জাদু ছড়িয়ে পড়েছে কিন্তু শয়তানরা সুলাইমান আলিহিসের ব্যাপারে তিনি জাদু শিক্ষা দিয়েছেন বলে অপবাদ জাদু শিখবেন অথবা শিখাবেন অথবা করবেন কারণ জাদু মানেই হলো জাদু মানেই হলো দুষ্ট জিন অথবা দুষ্ট শয়তান শয়তান আর জিন এর সহযোগিতায় অশরীর স্পর্শের মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে ক্ষতি করা আলিহিস করেননি বরং কুফুরি করেছে শয়তানেরা শয়াতিনির বিষয়টিকে ইউ আল্লিমা তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছে কারণ জাদু শিক্ষা দেয়া শিক্ষা করা জাদুর দ্বারা উপকার নেওয়ার চেষ্টা করা এই সব হলো কুফুরি এ ব্যাপারে সব ইমাম সবাই মে মুস্তাহিদিন একমত তবে সুলাইমান আলী হিসালুয়সালামের পরে এই জাদু ইহুদিদের মাধ্যমে শয়তানদের মাধ্যমে জিনদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন কি। করান আল করিমি আল্লাহ সুহান আরও একটি ঘটনা শুনিয়েছেন মুসালিহিস বিপরীতে ফেরাউল তার জাদুকর এবং জাদুতে পারদর্শীদের দিয়ে মোজেজাকে স্তব্ধ করার চেষ্টা করেছিল কিন্তু রব্বুল আলমি রুটিয়ে দিয়েছেন নবুয়ের মোজেজার সামনে ধ্বংস হয়ে গিয়েছিল সকল জাদু গিলে খাওয়ার জন্য মুসা আলি হিসালামের হাতের লাঠি ব্যবহার করতে বললেন রব্বুল বললেন মুসা তোমার হাতে কি তিনি বললেন লাঠি বললেন ছেড়ে দাও হাতের লাঠি তিনি ছেড়ে দিলেন বিশাল সাপে পরিণত হলো আর সব সব জাদু খেয়ে ফেললো এর সামনে জাদু উপস্থাপনের প্রচেষ্টা করেছে সত্যের দাওয়াতকে ধ্বংস করার জন্য মোজেজা এর বিরুদ্ধে জাদু প্রেরণ করেছে কিন্তু জাদু পরাজিত হয়েছে বরং জাদুকরেরা মোজেজার সামনে স্তব্ধ হয়ে ইমানের ঘোষণা দিয়েছে এবং মারুতের কথাও বলেছেন কিন্তু জাদু দ্বারা অপকার হয় ক্ষতি হয় এই প্রসঙ্গ কোরআন আলী কারিমে রব্বুলাল উঠিয়ে দিয়েছেন যদিও জাদু থেকে বাঁচার সকল রাস্তা তিনি বাতলে দিয়েছেন কারণ কোরআন শিফা ونُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ বড় আলেম নিজি আতিশ করে বলেছেন আমাদেরকে তিনি নাযিল করেছেন আমাদের জন্য কুরআনুল কারীম যা হলো شفاء এবং জগত সমহর জন্য রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে জাদু রূপ যাতে করে জীবনে সমাজে দেশ জাতিতে চলতে কখনো জাদুর দ্বারা হলে অথবা পূর্বান্নে জাদু থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু আমাদের জন্য উসুয়া রবুল আল তার জীবনে প্রত্যেকটি মুহূর্তকে আমাদের জন্য নমুনা হিসেবে দলিল হিসেবে আদর্শ হিসেবে ঘোষণা করেছেন তাই তার জীবনে জাদুতে আক্রান্ত হওয়ার বিষয়টি আমাদের জন্য শিক্ষণীয় আমাদের জন্য সতর্কতার আমাদের জন্যে নমুনা যদিও রসুল সাল্লাহ তালা আলহিউসালের প্রসঙ্গে কর আন কেরমে তুলে ধরেছেন মাকুল মোকার তৎকালীন কাফের এবং মুশরিকেরা করাইশ এবং দুষ্টরা রসুলমকে জাদুকর বলার অপচেষ্টা করেছে কিন্তু জাদুকর বলার দাবি প্রমাণিত করতে পারেনি কারণ রসুল সাল্লাহ আসলামকে জাদু করেছিল ইহুদি কর আন ক্যারিম এই রব্বুল আলমিন আমাদের সঙ্গে তুলে ধরেছেন জাতি করে রসুল সাল্লাহসালাম যেভাবে জাদু থেকে মুক্ত হয়েছেন আমরাও তার উন্মতেরা অনুসরণ করে তাকে জাদু থেকে মুক্ত হতে পারি প্রসঙ্গত জাদু মানুষ অনেকগুলো বাস্তবতায় করতে পারে আবার কেউ কেউ জাদুকরের মাধ্যমে অন্যকে জাদু করায় এই যে দুইটি প্রসঙ্গ একটি হলো ব্যক্তি নিজেই জাদু শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয় অন্যের পক্ষে ভাড়াটিয়া হয়ে জাদু প্রয়োগ করে আর দ্বিতীয়ত কেউ নিজের জিগাংসা শত্রুতা অথবা বক্তি প্রতিষ্ঠিত করার জন্যে কাউকে জাদু করায় সকল আই মেয়ে মুস্তাহিদিন একমত করান এবং স্তার দলিল দ্বারা যে যে জাদু করে যে জাদু করায় যে জাদুকে ব্যবহার করে যে জাদু থেকে ফায়দা নিতে চায় সকলেই কুফুরি করে কেননা বুলারমিন কুফরুন শব্দটি ডাইরেক্ট ব্যবহার করেছেন দুর্ভাগ্যজনক সত্য বিভিন্নভাবে আমাদের সমাজে জাদু ছড়িয়ে রয়েছে কেউবা জাদু করছে কেউবা জাদু শিখছে কেউবা বা জাদুর মাধ্যমে অন্যকে ক্ষতি করানোর জন্যে ভাড়াটিয়া নিয়োগ করছে লোতালা এই জাদু করা জাদু করানো জাদু শিক্ষা দেয়া অথবা জাদুর দ্বারা উপকার নেয়া সবগুলোকে কুফুরি হিসেবে ঘোষণা করে আমাদেরকে সতর্ক করেছেন এবং এটা একটা কবিরা গোনা এই কবিরা গুণা আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রসঙ্গ জাদু কিভাবে হয় জাদু এবং এই বিষয়গুলোকে চর্চা করেছেন যে সকলাইদিন তাদের বক্তব্য হলো জাদু করতে গিয়ে প্রথমত দুষ্ট জিন এবং শয়তানের আশ্রয় নেওয়া হয় কারণ দুষ্ট জিন এবং শয়তানের আশ্রয় ছাড়া জাদু কার্যকর হয় না দুই নম্বর জাদু কার্যকর করার জন্যে জাদু করার জন্য বিভিন্ন ধরনের একেবারে অপান্তীয় জিনিস ব্যবহার করা হয় যেমন ভাঙ্গা চিরুনি পরে যাওয়া চুল ব্যবহার্য কোনো কাপড় অথবা কোনো কিছু অথবা সুতু গিট্ট দিয়ে একেবারে অপান্ত বিষয় আর হাঁ তৃতীয় কখনো কখনো জাদু করা হয় কুমন্ত্র দুর্ভেদ্য শব্দ দিয়ে সাঙ্কে শঙ্কা লিখে কখনো কখনো একেবারেই জাদু সরাসরি দুষ্ট এবং দুষ্টামির আশ্রয়ের মাধ্যমেই হয় হতে পারে কবরের মাটি মৃতের হার হতে পারে মৃত ব্যক্তির মাতার ঘুল এবং অসংখ্য দুষ্টামির আশ্রয়েই জাদু করা হয় তবে অধিকাংশ ক্ষেত্রেই দুষ্টজির এবং শয়তানের আশ্রয়েই জাদু করা হয় আর এই জাদু হতে পারে কখনো পশু পাখিকে অবলম্বন করা হয় কার্যকরে সহযোগিতা করার জন্য হতে পারে যেমন কুকুর হতে পারে বিড়াল হতে পারে পাখি হতে পারে মাছ বিভিন্নভাবে আবার কখনোবা খাইয়ে দেয়া হয় ঠিক এই সকল প্রক্রিয়ায় মানুষকে জাদু করানোর চেষ্টা করা হয় প্রশ্ন হল জাদু দিয়ে কি উপকার হয় আসফুয়ালা আমাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন বাবল শহরে হারুত এবং মারুতের নামে জাদুর যে অপবাদ দেয়া হয় যদিও শয়তানরা কুফুরি করার জন্যে জাদু শিক্ষা দিয়েছে জাদু দ্বারা কি হয় ইউফার রেকুন জাদু দিয়ে কেবল স্বামী স্ত্রীর মধ্যে ফাটল তৈরি করা যায় দূরত্ব তৈরি করা যায় ভালোবাসা কেটে দেওয়া যায় হতে পারে মা থেকে সন্তানকে বাবা থেকে সন্তানকে স্বামী থেকে স্ত্রীকে স্ত্রী থেকে স্বামীকে টি কেমনি বিভিন্নভাবে নর এবং নারীর মধ্যে বিরুদ্ধ তৈরি করে সামাজিকভাবে পারিবারিকভাবে বিরূদ তৈরি করার অপচেষ্টা করা হয় জাদু দিয়ে যদিও অবলাসুফান তারা বলেছেন জাদু দিয়ে সত্যিকার কোনো উপকার অথবা কারো কোনো ক্ষতি অবশ্যই সম্ভব নয় যদি না অবলাসফান আতার অনুমোদন না থাকে প্রিয় বন্ধু অবলাসফান জাদুর একটি কার্যকারিতা ঘোষণা করলে ফকিগণ এই কার্যকারিতাগুলোকে ব্যাখ্যা করে করে বলেছেন যে কেবল পারস্পরিক সৌহার্দ্য ধ্বংস করে পারস্পরিক ভালোবাসা ধ্বংস করে আর হা স্বামী এবং স্ত্রীর দাম্পত্য সম্পর্কে তথা স্বামীকে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক রক্ষা করার ব্যাঘাত তৈরি করতে পারে জাদু আবার কখনো স্ত্রী তার স্বামীর সাথে শারীরিক সম্পর্কে বাধা তৈরি করে জাদু আল্লাহ সফান এবং তার প্রিয়তম হাবিব মহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম জাদু যে প্রকারেই হোক না কেন যেভাবেই হোক না কেন তা থেকে বাঁচার জন্য আমাদেরকে রাস্তা বাতলে দিয়েছেন তবে কোনোভাবেই আমাদেরকে ভুললে চলবে না জাদু করা অথবা করানো শিক্ষা দেয়া অথবা শিক্ষা গ্রহণ করা জাদু থেকে উপকার নেয়ার চেষ্টা করা অথবা কাউকে ক্ষতি করানো সবগুলোই কুফুরি বলে আরবিন আমাদের সকলকে সতর্ক থাকার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 देशे, और रात साढ़े साठटा भारत मुहम्मद अबू जर रनू होते वर्णित रसुल्लामें तीन श्रेणी लोकर सी अल्लाह क्या कथा बोलें তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আবু বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ তারা তো অধপতনের অতল তলে তুলিয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে তারা কারা তিনি বলেন এক টাকনা নিচে কাপড় পরিধানকারী দুই উপকার করে খোঁটা দানকারী এবং তিন যে কসম করে সেই মুসলিম পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না আসুন রসুল সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসালেহনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসালেহীন পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত ছোট্ট বিরতির পর আবার আমরা আপনাদের সাথে প্রিয়বন্ধু আল্লাহ সুফান এবং তার প্রিয়তম হাবি মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী হুসাল্লাম আমাদেরকে যে কোনো ধরনের ক্ষতি থেকে সতর্ক করে দিয়েছেন অগ্রিম বিশেষ করে থেকে আর হা থেকে আশ্রয় চাইতে হবে কেবল আল্লাহ কাছে রসুল সল্লাহ তাল আলী তা আমাদের শিখিয়েছেন যেমন তিনজন শ্রেষ্ঠতম সাহাবি বর্ণনা করেছেন আবুহর তালানহ উবাইবনুক কাব রিয়াল তালানহু এবং আবু আবুআব আনসারি রাদি আল্লাহ তালান তিনজন বিভিন্ন ভাবে শয়তানকে ধরে ফেলেছিলেন যখন দুষ্ট শয়তানকে ধরে ফেলেছিলেন শয়তান তাদেরকে বলল আমাকে ছেড়ে দাও আমি একটি জিনিস তোমাদের শিখিয়ে দেই। তা হলো আয়াতুল কুরসি সৌরাতুল বাকরার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত যে কেউ তেলাওয়াত করবে বিশুদ্ধ উচ্চারণে আর বিশ্বাস সহকারে ফুক দেবে কোনো জিন শয়তানের বাবার ক্ষমতা নাই তাদের কোনো ক্ষতি করতে পারে এই যে তব্বুল আলমিনে শিকানো এই নামত যদি ব্যবহার করি সবাই দুষ্ট জিন অশরীর স্পর্শ কোন ক্ষতি করতে পারবে না তবে প্রশ্ন করতে পারে অনেকেই আরো আরো বিষয় কি রয়েছে জাতি অগ্রিম জাত থেকে বেঁচে থাকা যায় হ্যাঁ রসুল সাল্লাহ তালা আলিহ আলী কে। যখন জাদু করেছিল ইহুদি লবিদ বিন আসাম রসুল সাল্লাহ আলী হোসেন করেছেন আক্রান্ত হলেন একদিন স্বপ্নে তিনি দেখলেন আল্লাহ সফান তাকে জাদু থেকে রক্ষা করার জন্য পাঠিয়ে দুইজন ফেরেস্তা একজন বসেছেন রসুল সাল্লসলামের মাথা মোবারকের সামনে মাথা মুবারকের কাছে আরেকজন বসেছেন পা মুবারকের পাশে একজন আরেক প্রশ্ন করছেন উনি কি দিয়ে আক্রান্ত একজন উত্তর দিচ্ছেন তিনি জাদুতে আক্রান্ত প্রশ্ন করেছে কে করেছে নামটাও উচ্চারণ করলেন ফেরেস্তা কি দিয়ে করেছে তাও ফেরেস্তা বলে দিলেন যে রসুলসাল্লাহ তাল আলী হুসাল্লামের মাথা মুবারকের আশ্রানুর চিরুনি থেকে ভাঙ্গা চিরুনি এবং মাথা অথবা দাড়ি মুবারকের একটি চোর এগারোটা গিট দিয়ে পুরুষ খেজুর গাছের খুলের ভিতরে এবং প্রত্যেকটি গিটোর ভিতরে কোনো বর্ণনায় রয়েছে একটি একটি সুই ঢুকিয়ে দিয়ে ওই পুরুষ খেজুর গাছের ছোঁয়ার ভিতরে ঢুকিয়ে খুফের নিচে পাথর চাপা দিয়ে রেখেছে সবটি ফেরেস্তা বললেন যদি এটা উঠিয়ে নষ্ট করে দেওয়া হয় তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন যদিও কোনো বর্ণনায় রয়েছে জিপরিল আলী হিসালুআসাল্লাম আসলেন উঠানোর ব্যবস্থা করা হল সৌরাতুল ফালাক এবং সৌরাতুল নাচ এক একটি আয়াত পরে ফুক দেয়া হলো এক একটি গিদ্ধ খুলে গেল মুক্ত হয়ে গেলেন বিশ্ব নবী মোহাম্মদ কিন্তু আমরা পেলাম উপহার আমরা যাতে অনন্তকাল পর্যন্ত বর্ণনায় রয়েছে জাদু যে করেছিল তার পরিচয় যখন প্রকাশ হলো সাহাবাইকার আমাকে হত্যা করতে চেয়েছিলেন রসুল সাল্লাহ তাল তাকে ক্ষমা করে দিয়েছিলেন রসুল সাল্লাহ আলিহ আলী গুসল্লাম জাদুতে আক্রান্ত হওয়ার আগে সুরাতুল ফালাক এবং সুরাত নাস পড়তে আমাদেরকে আদেশ করেছেন আরবিতে সহজ ভাষায় মাউাদাতাইন বলা হয় দুইটি আশ্রয়ে চাওয়ার মাধ্যম রব্বুল আলমিনের কাছে সুরাতুল ফালাক এবং সুরাত নাস। তো ব্যক্তি প্রতি ওয়াক্তের নামাজের পরে অথবা কোনো কারণে নারী তার অসুস্থতার কারণে শরীয়তের গ্রহণযোগ্য ওজরে যদি নামাজ নাও পড়তে পারে পাঁচবেলা নামাজের সময়ে সৌরাতুল ফালাক সৌরাতুল নাস কোনো কোনো মনোনায় সুরাতুল এখলাস যুক্ত করে কুল আল্লাহ আহাদ কুল আউদ বেরাবিল ফালাক কুল আউদ বেরাবিল না এই তিনটি সূরা পড়ে নিজের গায়ে যদি ফুঁক দেয় সন্তান সন্তি পরিবারের গায়ে যদি দম করে তাহলে অবশ্যই জাদু থেকে অগ্রিম রক্ষা পাবে ওই ব্যক্তি এবং পরিবার শুধু তাই না জাদুদের যদি কেউ আক্রান্ত হয় তার যে কিছু আলামত প্রকাশিত হয় সে যেন আঙ্গবুলা হয়ে যায় অলসতা তাকে পেয়ে বসে শুধু তাই না নিরস বা খিটখিটে হয়ে পড়ে দাম্পত্য সম্পর্কে শারীরিক সম্পর্ক স্থাপন করতে গিয়ে অক্ষম হয়ে পড়ে ঠিক এমনিভাবে হতে পারে কর্ম উদ্দীপনা হারিয়ে ব্যক্তিটি একেবারেই কর্মহীন হয়ে পড়তে পারে ভুলে যাওয়ার অপরাধ বেড়ে যেতে পারে শুধু তাই না জাদুর পাশাপাশি আরেকটি বিষয় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লসম সতর্ক করেছেন তা হল খারাপ চক্ষু বোহারি বর্ণনায় রয়েছে দুষ্ট চক্ষু আর আইন হাক দুষ্টু সত্য চক্ষু এমন যে সুস্থ সবল উঠকে হাড়ির মধ্যে ঢুকিয়ে দেয় অর্থাৎ জবাই করে তাকে রান্না করতে হয় আর কখনো সুস্থ সবল মানুষকে কবরে ঢুকিয়ে দেয় তাই জাদুর একটি অংশ কারণ টুনার মাধ্যমেই কুমন্ত্রের মাধ্যমেই কুফুরি কালামের মাধ্যমে কালাম এর সর্বশেষ দুটি আয়াত আল করিম আর সানের হল রসুল সাল্লাহ আল আলী ওসাল্লাম জন মাখ্যাত দাওয়াত দিচ্ছিলেন কাফের মুশ্রে কোরআসরা বিভিন্ন ভাবে তাকে বিরত রাখার চেষ্টা করেছে কিন্তু যখন পারেনি জাদুটুনা করেও যখন পারেনি ইয়ামান থেকে ভাড়া করে আনলো দুষ্টচক্ষু খারাপ চক্ষু যে তাকালেই সুস্থ মানুষ দুর্বল হয়ে পড়ে ভালো অসুস্থ হয়ে মরার উপক্রম হয়ে পড়ে রসুল দিকে ওই ভাড়ার দুষ্টচক্ষু এসে তাকায় বলে নাজিল করে দিলেন আয়াত আউদিল্লাহমিনা সৈয়দ আল রাজীব ও ইয়াকুল্লাদিনু لا يُضِلُّونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ বলেন নিشاد করছেন নবী হে ওরা চায় দুষ্ট চক্ষু দিয়ে চিরনির মতো আপনাকে আছড়ে ফেলতে যখনই দিকির শুনে সত্যের আহ্বান শুনে তাওাত শুনে এবং বলে আপনি পাগল অথচ জগতসমূহের জন্য এক পাত্র কেনা বলেছেন এই যে সৌরাতুল কালামের এই দুটি আয়াত এই দুটি আয়াত রসুল সাল্লাহমকে দুষ্টচক্ষু থেকে বাঁচার জন্য ইতিহাস তুলে ধরে আমাদের সামনে নাজিল করেছেন তাই দুষ্টু থেকে বাঁচার জন্যে নারী আর পুরুষ এই সৌরাতুল কালাম এর শেষ দুটি আয়াত মুখস্থ করে পড়তে হবে শুধু তাই সাল্লাহ হতেসলাম দুয়া শিক্ষা দিয়ে বলেছেন জাদু থেকে বাঁচার জন্যে বলতে হবে চেষ্টা করা হয়েছে যেমন সাহাবি কাবিন বর্ণনা করেছেন তাকে ইহুদিরা জাদু করত এবং তিনি বলেছেন তিনি একটি দোয়া যদি না পড়তেন تولي هو دي رأتاك جادو كوري قادة بانية فعلتو هذه دعا تخلو عوض بالله العظيم الذي ليس شيء أعظم منه و بكلمات الله التامة الذي لا يجاوزهن بر ولا فاجر و بأسماء الله الحسن ما علمت منها و ما لم أعلم و من شر ما خلاقا و ذراعا و براعا شو تران هذه دعا تقول ليا جادو درا قادة শুধু তাই না রসুল সাল্লু ইসলাম জাদু থেকে বাঁচার জন্য আরও চিকিৎসা শিখিয়েছেন আমরা এই বিষয়গুলো এই আলোচনা করছি যাতে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারি জাদুর ক্ষতি জাদুর অপকারিতা অকল্যাণ থেকে আর অবশ্যই জাদু থেকে বাঁচার নামে কোনো তাবিজ কোনো কবজ অথবা কোনো তদ্বির গ্রহণ করা যাবে না কারণ রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লাম থেকে আটা রকানা বিশুদ্ধ আদিস প্রমাণিত রয়েছে যে তাবিজ তা যে প্রকারেই হোক তা নিষিদ্ধ কারণ আমাদের সমাজে তাবিজ দেয়া হয় কখনো কখনো মাটি পাথর কাঁশ অথবা মৃত মানুষের কবর থেকে হার নে। এই সব শির্ক দ্বিতীয়ত কখনো কখনো তাবিজ দেয়া হয় তুরবেদ্য সাংকিতিক সংখ্যা লিখে দুই হাজার দুইশো নিরানব্বই পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন এক হাজার আষ্টশো অষ্টআশি ঠিক এমনিভাবে কুকুরের কিতমির লিখে বিভিন্নভাবে জিনদের নাম লিখে হারাম তৃতীয়ত কখনো কখনো তাবিজ কেউ দেন ডাইরেক্ট কোরআনের কারিমের আয়াত লিখে অথবা হাদিসের শিকানো শব্দ লিখে কোরআন ডাইরেক্ট লিখে অথবা হাদিসের শিখানো শব্দ কাগজে লিখে তাবিজ দেয়াটা রসুলসালাম থেকে প্রমাণিত নয় আমাদের সমাজে যদিও ব্রহুল প্রচলিত অপরাধের থেকে বেঁচে থাকা উচিত রব আলমিন আমাদের সকলকে জাদু থেকে হেফাজত করুন নিজেরাই তারই হেফাজতে কোরআন এবং সুন্নার আশ্রয়ে জীবনে বেছে থাকার তৌফিক দিন আমিনীপ আসসালামু আলাইকুম ওরক कार, कार, कार आदर्श जीवन के दिल आलोकित अनेक जीवन के आलोकित पढ़ल मानवतार उपकार জানার জন্য দেখুন অনুষ্ঠান থেকে মঙ্গলবার রাত সাড়ে আটটায় বাংলাদেশে get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhuun, Shommukh Shomore, Prothi Riosh Potivar, Raat Naataye Banglaa Teixe, Ho Raat Shade Aataye Baharote, Beast TV Banglae. Why adopt a Muslim character? I'm your host, Eusef you Festus. Why follow the prophetic way? We're going to be talking about some of the most important things about Islam today. Why worship none but Allah? Is Islam essential to abroot existing evils from the world? What it's all about, why we're here and so much more. To get answers to your queries, Dekhoon Islamir Galpo Balo. बृहस्पतिवार रत साढ़े सातटाय बांगलेश सन्दा सा भारत पीस टी बांगलाय